আনাস ইমনু মালিক রজুল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন একদা সূর্য ঢলে পড়লে আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লাম বেরিয়ে এলেন এবং জোহরের সালাত আদায় করলেন অতপর মিম্বারে দাঁড়িয়ে কিয়ামত সম্বন্ধে আলোচনা করেন এবং বলেন যে কিয়ামতে বহু ভয়ানক ঘটনা ঘটবে অতপর তিনি বলেন আমাকে কেউ কোনো বিষয় প্রশ্ন করতে চাইলে করতে পারো আমি যতক্ষণ এই বৈঠকে আছি এর মধ্যে তোমরা আমাকে যা কিছু জিজ্ঞেস করবে আমি তা জানিয়ে দিব এ শুনে লোকেরা খুব কাঁদতে শুরু করল আর তিনি বারবার বলতে লাগলেন আমাকে প্রশ্ন করো আমাকে প্রশ্ন করো এ সময় আবদুল্লাহ ইবনু হুজাফা সাহমী রাজিয়াল্লাহ তাল্লাহ্ন দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন আমার পিতাকে আল্লাহ রসুল সাল্লাহ্লাম বললেন তোমার পিতা হুজাফা অতপর তিনি অনেকবার বললেন আমাকে প্রশ্ন করো তখন উমার রাজিয়াল্লাহ ত নত জানু হয়ে বসে বললেন আমরা আল্লাহকে প্রতিপালক হিসেবে ইসলামকে দিন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে নাবি হিসেবে গ্রহণ করে সন্তুষ্ট অতপর নবী সাল্লা আলাই সাল্লাম নীরব থাকলেন কিছুক্ষণ পর বললেন এখনি এ দেওয়ালের পাশে জান্নাত ও জাহান্নাম আমার সামনে তুলে ধরা হয়েছিল এত উত্তম ও এত নিকৃষ্টের মতো কিছু আমি আর দেখিনি